প্রদীপ মালা দিয়ে সুসজ্জিত করেছি তারকা মণ্ডলী চন্দ্র সূর্য আমি সুসজ্জিত করেছি তার মানে প্রথম আসমানের নিচে তারপরে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান কটা আসমান সাতটা আসমান এই সাত আসমানের উপরে কি আছে কুর্সি কুরসি কত বড় আর আপনারা জানেন সূর্য কত বড় পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য এই রকম সূর্য সারা বিশ্বে কত আছে তার উপরে আসমান কি বিশাল আসমান তারপরে আসমান তার উপরে আসমান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 আল্লাহ তালার মখলুকাতে সব থেকে বড় মাখলুক সবথেকে বড় সৃষ্টির নাম কি আরস সেই আছেন আল্লাহ আকবার আল্লাহ সবার চাইতে বড় সব জিনিস থেকে বড় মর্যাদায় বড় এবং সব ভাবেই বড় আল্লাহ তালা সবচেয়ে বড় আল্লাহ আছেন কোথায় সেই আরসের উপরে আল্লাহ তালা আছেন তাহলে যে মোমিন জানে না তার আল্লাহ কোথায় আছে অথচ কোরআনে আল্লাহ বলছেন আড়ো এর উপরে অনেকে বলেন ওটা কুদরতের আড়স কুদরতের আড়স কি আল্লাহ বলছেন আড়সে আছে আর আড়সে আছে তো আমাদের আবার নতুন করে কুদরতের অমুক্ত এই সব অপব্যাখ্যা করার প্রয়োজন নেই আল্লাহ আছেন সাত আসমানের উপরে কুরসি কুরশি হচ্ছে আল্লাহর পা রাখার জায়গা অনেকে অবাক হবেনা আল্লাহর আবার পা আছে নাকি আল্লাহর পা আছে কিন্তু কেমন কেউ জানে না কি করে জানবো টেবিলের পা আলাদা হাতির পা আলাদা মানুষের পা আলাদা হ্যাঁ পশুদের পা আলাদা কার পা কেমন কি করে জানবো আল্লাহ না দেখলে কি করে বলা যাবে আল্লাহর বিশ্বাস করব। ওই যে যখন জাহান্ন জাহান নামে চলে যাবে জাহান নামকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন হালিম তালাতে জাহার নাম তোমার পেট ভরলো পরিপূর্ণ হলে তখন জাহার নাম কি বলবে হালমিম বেশি আছে নাকি আল্লাহ বেশি আছে তখন আল্লাহ তালা নিজের পা ভরে দেবেন আর তখন জাহান নাম সংকুচিত হয়ে বলবে কাক কাক তেমন যথেষ্ট যথেষ্ট আল্লাহর পা আছে তাই না আল্লাহতালা কেয়ামতের দিনে বিচারের জন্য উপস্থিত হবেন আল্লাহ তালা আসবেন উপস্থিত হবেন আর আল্লাহ তালার পায়ের রলা দেখে মোমেনরা চিনতে পারবে ফলে তারা সিজদায় পচিত হবে আর মোনাফেকরা সিজদা করতে যাবে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 তার মানে কি সে এসে আপনার হৃদয়ে বসে আছে আপনাদেরকে বাকি কথা বলবো সাথে থাকুন প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম যে মহান আল্লাহ আছেন আরসের ওপরে তাহলে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 হ্যাঁ তাহলে তার উদ্দেশ্য হলো সাহায্য সহযোগিতা ইত্যাদি মোসার হারুনকে বলেন যাও আমি তোমাদের সাথে আস কাছে যাও আমি তোমাদের সাথে আছি তার মানে কি সাহায্য ঠিক আছে সত্তা কোথায় আরো সেরকম যারা বলে আল্লাহ মোমেনের হৃদয়ে আছে তারা যদি মনে করে আল্লাহ সত্তা মোমেনের হৃদয়ে আছে ভুল সঠিকটা হলো যে আল্লাহর জিকির মোমেনের হৃদয়ে থাকে মোমেন সর্বদা আল্লাহকে স্মরণ করে তার মানে এই নয় যে আল্লাহ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 যদি তর্ক করে কেউ বলে যে আল্লাহর আকার আছে তার প্রমাণ কি এই যে আল্লাহ নবী দেখেছেন সোরা আকার দেখেছেন দ্বিতীয় কথা যদি কেউ মানতে না চায় যে আল্লাহ বলতে চায় এবং বিভিন্ন বই আপনার স্কুল কলেজের বইগুলোতে নিরাক্ষ নিরাকার এবং অন্য ধর্মের মাবুদের কথা অনেক জায়গাতে আছে আল্লাহ নিরাকার কিন্তু না আল্লাহর আকার আছে যদি তর্ক করে বলে তার প্রমাণ কি তো আপনি তাকে বলেন ভাই তুমি জান্নাতে যাবে তুমি মুসলমান তুমি জাননাতে যেতে চাও সে নিশ্চয়ই বলো আমি জান্নাতে যাব। হ্যাঁ আমি জান্নাতে যাব। ইনশাল্লাহ জান্নাতে যাবো বলছি তাহলে বলো দেখি জান্নাতে সব থেকে বড় নিয়ামত কি জান্নাতের সব থেকে বড় নিয়ামত কি সেখানে হুর পাবে আ সেখানেশাল্লা ইচ্ছা মতো খাবার পাবে এবং এমন খাবার খাবে গাছের ডালে পাখি বসে আছে ভোনা মাংস খেতে শখ হলো যে পাখি ধরে জবাই করতে হবে না কি হবে সঙ্গে সঙ্গে তার ভোনা গোস্ত আপনার সামনে এসে যাবে খান খালি গাছের ডালে আপেল ঝুলে আছে আর এই আপেল দুনিয়ার আপেলের মতো না খেতে ইচ্ছা হলো গাছের ডাল নিজেই নুইয়ে এলো কত ফোহা দায় নিয়া কাছা একবার করতে তুলে খান তাই না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 আমার প্রশ্নটা হচ্ছে শহীদ কথার অর্থ বাংলায় কি দ্বিতীয় হচ্ছে শহীদ আসলে কারা আজকের পৃথিবীতে কি শহীদ হওয়া সম্ভব শহীদ কথার বাংলা অর্থ যদি থাকতো তাহলে ক্ষুদিরাম বসুকে শহীদ না বলে অন্য কিছু বলা হত শহীদ মানে হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জেহাদ করতে গিয়ে নিজের যান বিলিয়ে দেয় তারা হচ্ছে শহীদ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 আমরা কাউকে নির্দিষ্ট একবার বললেন জেহাদে ছিলেন তারপরে সাহাবে বলেন অমুক লোক সাংঘাতিক জেহাদ করছে সাংঘাতিক যুদ্ধ করছে ও যদি মারা যায় তো শহীদ হয়ে যাবে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 দিয়ে সেই সাহাবি আল্লাহ কি ব্যাপার করে সাক্ষী দিচ্ছ কেন আপনি যে বলেছিলেন ওই লোক জাহান নামী কারণ আত্মহত্যা করেছে অথচ যারা দেখবে বাহ্যিকভাবে দেখবে সে শহীদ কারণ জেহাদে সে মারা গেল এইভাবে কোনো মানুষকে নির্দিষ্টভাবে শহীদ বলা আমাদের জন্য জায়জ না বাকি থাকলো